সাহুল ইবনুসাদ রদুল্লাহতআল্হান বর্ণিত তিনি বলেন ঝুমোর দিন আসলে আমরা খুবই খুশি হতাম এক বৃদ্ধা আমাদের জন্য সিল্ক অর্থাৎ শালগম জাতীয় এক প্রকার সুস্বাদু সবজি এর মূল তুলে তা তার হাড়িতে চড়িয়ে দিতেন তারপর এতে কিছু জব ছেড়ে দিতেন সালাতের পর আমরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ খাবার আমাদের সম্মুখে হাজির করতেন এ কারণেই জুমার দিন আসলে আমরা খুব খুশি হতাম আমরা সকালের আহার এবং বিশ্রাম গ্রহণ করতাম না জুমার পর ব্যতীত आल्लार कसम शेख से खाद्य को चर्बी ना